বিতাড়িত শয়তান থেকে আশ্রয় যাচ্ছি পরম করুণাময় মিহির আল্লাহর নামে শুরু করছি নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয় অবনত হয় বাজে কাজ থেকে দূরে থাকে জাকাতের পথে সক্রিয় থাকে নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে নিজেদের স্ত্রীদের ও অধিকারভুক্ত বাঁধীদের ছাড়া এদের কাছে হেফাজত না করলে তারা তিরস্কৃত হবে না তবে যারা এর বাইরে আরো কিছু চাইবে তারাই হবে সীমা লঙ্ঘনকারী নাহিস নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং নিজেদের নামাজগুলোর গুলোর রক্ষণাবেক্ষণ করে তারাই এমন ধরনের উত্তরাধিকারী যারা নিজেদের উত্তরাধিকার হিসেবে ফেরদাউস লাভ করবে এবং সেখানে তারা থাকবে চিরকাল ثمُم خَلَقنا النُطفَةَ عَلَقَ فخَلَقنا عَقَةَ مُذْبً فَخَلَنا الْ المُذبةَ عظَامًا فَكَسَونًا ععظَامَ حم ثمُا أَن شَأْنَاهُ خَلْق آخََ فَتَباركَ الله فتَباركَ اللهَّ أَحْسَل الْخَالطين ثمُ إكُمْ بَعدَ ذلك لميتون मानुष के तैर मटर उपादान तर पर एक संरक्षित स्थान टपके पड़ा फोटाय परिवर्तित करपर से फोटा के जमाट रक्तपिंडे परिणत कर रक्तपिंड के माँसपिंडे परिणत करंसपिंडे अस्थि पाजर स्थापन कर তার পর অস্থি পাঁজরকে ঢেকে দিয়েছি গোষ্ঠ দিয়ে তারপর তাকে দাঁড় করেছি স্বতন্ত্র একটি রূপে। কাজী আল্লাহ বড়ই বরকত সম্পন্ন সকল কারিগরের চাইতে উত্তম কারিগর তিনি এরপর তোমাদের অবশ্যই মরতে হবে তারপর কে আমাদের দিন নিশ্চিত ভাবি তোমাদের পুনরুজ্জীবিত করা হবে ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون आर आमी कर्मु आमार आर आमी आमी और तुम्हारे ऊपर सतट निर्माण करर्मार मोटी अजाना और आकाश थी ठीक हिसेब मत एक विशेष अनुजय पानी बर्षण ताके भूमि संरक्षण करी ताके इच्छा अदृश्य कर दीते خناب ل فيه فواكِه كَثيرَة وَمنِنه تأكون وَشجرة تخرج منِ طُور سن وَوشجرَة تَخرج مننطور سَن تَ بتُ بن وَسبض للآكلين وَإ ل في الأام العبر তারপর এ পানির মাধ্যমে আমি তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি তোমাদের জন্য এই বাগান রয়েছে প্রচুর সুস্বাদু ফল এবং সেগুলো থেকে তোমরা জীবিকা লাভ করে থাকো আর সিনাই পাহাড়ে যে গাছ জন্মায় তাও আমি সৃষ্টি করেছি তা তেল উৎপন্ন করে এবং আহারকারীদের জন্য তরকারিও আর প্রকৃতপক্ষে তোমাদের জন্য গবাদি পশুদের মধ্যেও একটি শিক্ষা রয়েছে তাদের পেটের মধ্যে যা কিছু আছে তা থেকে একটি জিনিস আমি তোমাদের পান করাই এবং তোমাদের জন্য তাদের মধ্যে আরও অনেক উপকারিতাও আছে খেয়ে থাকো এবং তাদের উপর আরোহণ করে থাকো ইলা আমি নুহকে পাঠালাম তার সম্প্রদায়ের কাছে সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা आल्लर बंदेगी करा तुम्हारे और कोद नहीं तुमरा कि भय करना तर सम्प्रदायर जब सर्दार तर कीकार कर लाते लगल ए व्यक्ति नये किंतु तुम्हारे मत एक मानूष एर लक्ष्य हे तुम्हारे ऊपर श्रेष्ठत अर्जन करा आल्लाठाते चाहे फिरस्ता पाठा तो क मानुष रसुलटू पागलमी पे बसे देखे नाओ पागल এরা যে আমার প্রতি মিথ্যা আরোপ করছে এজন্য তুমি আমাকে সাহায্য করো আমি তার কাছে ওহি করলাম আমার তত্ত্বাবধানে এবং আমার ওহি মোতাবেক নৌকা তৈরি করো তারপর যখন আমার হুকুম এসে যাবে এবং চুলা উথলে উঠবে তখন তুমি সব ধরনের প্রাণীদের এক একটি জোড়া নিয়ে এতে আরোহণ করো এবং পরিবার পরিজনদের কেউ সঙ্গে নাও তাদের ছাড়া যাদের বিরুদ্ধে আগেই ফায়সালা হয়ে গেছে এবং জালেমদের ব্যাপারে আমাকে কিছুই বলো না তারা এখন ডুবতে যাচ্ছে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 তারপর যখন তুমি নিজের সাথীদের নিয়ে নৌকায় আরোহণ করবে তখন বলবে আল্লাহর শকুর যিনি আমাদের উদ্ধার করেছেন জালিমদের হাত থেকে আর বলো হে পরওয়ার দেগার আমাকে নামিয়ে দাও বরকতপূর্ণ স্থানে এবং তুমি সর্বোত্তম স্থান দানকারী এ কাহিনীতে বিরাট নিদর্শনাবলী রয়েছে আর পরীক্ষা তো আমি করেই থাকি তাদের পরে আমি অন্য এক যুগের জাতির উত্থান ঘটালাম তারপর তাদের মধ্যে স্বয়ং তাদের সম্প্রদায়ের একজন রসুল পাঠালাম যে তাদেরকে দাওয়াত দিল এই মর্মে যে আল্লাহর বন্দিগি কর তোমাদের জন্য তিনি ছাড়া আর কোনো না হুম তার সম্প্রদায়ের যে সব সর্দার ইমান আনতে অস্বীকার করেছিল ए आखरत साक्षात्कार के मिथ्या जैकेी दुनिया जीवन प्राचुर्य दान त व्यक्ति तुम्हारे मत एक मानुष छा कि जाओ तई से खाएं तुम्हारा जा कि पान करो तई से पान करी तुम्हारा निजेर ही मत एक मानुषर आनुगत्य करो तुमर क्षतिग्रस्त हो तुम्हारे एक যখন তোমরা সবার পরে মাটিতে মিশে যাবে এবং হাড় গড়ে তখন তোমাদেরকে কবর থেকে পার্থিব জীবনটি ছাড়া এখানেই আমরা মরি বাঁচি এবং আমাদের কখনো পুনরুজ্জীবিত করা হবে না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 এ ব্যক্তি আল্লার নামে নিছক মিথ্যা তৈরি করছে এবং আমরা কখনো তার কথা মেনে নিতে প্রস্তুত নই রাসুল বলল হে আমার রব এ লোকেরা যে আমার প্রতি মিথ্যা আরোপ করল এ ব্যাপারে এখন তুমি আমাকে সাহায্য করো জবাবে বলা হল অচেরই তারা নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করবে শেষ পর্যন্ত যথাযথ সত্য অনুযায়ী একটি মহাগোলযোগ তাদেরকে ধরে ফেলল এবং আমি তাদেরকে কাদা বানিয়ে নিক্ষেপ করলাম দূর হয়ে যাও জালিম জাতিম তারপর আমি তাদের পরে অন্য জাতিদের উঠিয়েছি কোন জাতি তার সময়ের পূর্বে শেষ হয়নি এবং তার টিকে থাকতে পারেনি তারপর আমি একের পর এক নিজের রসুল পাঠিয়েছি যে জাতির কাছে তার রসুল এসেছে সেই তার প্রতি ধারক করেছে আর আমি একের পর এক জাতিকে ধ্বংস করে গেছি এমন কি তাদেরকে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 আমি মূসা ও তার ভাই হারুনকে নিজের নিদর্শনাবলী ও সুস্পষ্ট প্রমাণ সহকারে ফেরাউন তার রাজ পরিষদের কাছে পাঠালাম কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল বড়ই আস্ফালনকারী তারা বলতে লাগল আমরা কি আমাদেরই মতো দুজন লোকের প্রতি মানানব। আর তারা আবার এমন লোক যাদের সম্প্রদায় আমাদের দাস কাজেই তারা উভয়কে প্রত্যাখ্যান করল এবং ধ্বংসপ্রাপ্তদের মধ্যে সামিল হলো। से स्थानीय सेोत प्रवाहमान হে রসুল পাক পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো परस्पर मध्य टुकरू टुकरू कर प्रत्येक दल कि आ मध्य निमग्न हुए বেশ তাহলে ছেড়ে দাও তাদেরকে ডুবে থাকুক নিজেদের গাফলতের মধ্যে একটি বিশেষ সময় পর্যন্ত তারা কি মনে করে আমি যে তাদেরকে অর্থ ও সন্তান দিয়ে সাহায্য করে যাচ্ছি তার দ্বারা আমি তাদেরকে কল্যাণ দানে তৎপর রয়েছি না, আসল ব্যাপার সম্পর্কে তাদের কোনো চেতনাই নেই কুনুন আসলে কল্যাণের দিকে দৌড়ে যাওয়া ও অগ্রসর হয়ে তা অর্জুন কারি লোক তো তারাই যারা নিজেদের রবের ভয়ে ভীত যারা নিজেদের রবের আয়াতের প্রতি ইমান আনে যারা নিজেদের রবের সাথে কাউকে শরিক করে না এবং যাদের অবস্থা হচ্ছে এই যে যা কিছুই দেয় এমন অবস্থায় দেয় যে তাদের অন্তর এই চিন্তায় কাঁপতে থাকে যে তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে আমি কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করি না এবং আমার কাছে একটি কিতাব আছে যা প্রত্যেকের অবস্থা ঠিক মতো জানিয়ে দেয় আর লোকদের প্রতি না কিন্তু তারা এ ব্যাপারে অচেতন আর তাদের কার্যাবলী এ পদ্ধতির বিপরীত যা উপরে বর্ণনা করা হয়েছে তারা নিজেদের এসব কাজ করে যেতে থাকবে অবশেষে যখন আমি তাদের বিলাস প্রিয়দেরকে আজাবের মাধ্যমে পাকড়াও করব তখন তারা আবার চিৎকার করতে থাকবে এখন বন্ধ কর তোমাদের আত্মচিৎকার আমার পক্ষ থেকে এখন কোনো সাহায্য দেয়া হবে না আমার আয়া তোমাদের শোনানো হতো তোমরা তো রসুলের আওয়াজ শুনতেই পিছন ফিরে কেটে পড়তে অহংকারের সাথে তা অগ্রাহ্য করতে নিজেদের আড্ডায় বসে তার সম্পর্কে গপ্প দিতে ও আজেবাজে কথা বলতে তারা কি কখনো এ বাণী সম্পর্কে চিন্তা করেনি অথবা সে এমন কথা নিয়ে এসেছে যা কখনো তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি কিংবা তারা নিজেদের রসুলকে কখনো চিন্তনা বলেই অপরিচিত ব্যক্তি হবার কারণে তাকে অস্বীকার করে অথবা তারা কি এ কথা বলে যে সে উম্মাদ না বরং সে সত্য নিয়ে এসেছে এবং সত্যই তাদের অধিকাংশের কাছে অপছন্দনীয় وَلَبِثْتَ بَعْدَ حَقِّ أَهْوَائِهِمْ لَفَسَدَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ بَلْ أَتَيْنَاهُمْ بِذِكْرِهِمْ فَهُوَ عَنْ ذِكْرِهِمْ مُعْرِضُونَ أَمْ تَسْأَلُهُمْ خَرْجًا فَخَرْجُ رَبِّكَ خَيْرٌ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ আর সত্য যদি কখনো তাদের প্রবৃত্তির অনুসরণ করত তাহলে আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যে সব কিছুর ব্যবস্থাপনা ওলট পালট হয়ে যেত না বরং আমি তাদের নিজেদের কথাই তাদের কাছে এনেছি এবং তারা নিজেদের কথা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে तुम किकाल स्वीकार करना तठिक पथ भिन्न पथे, पथे चलते चाय যদি আমি তাদের প্রতি করুণা করি এবং বর্তমানে তারা যে দুঃখ কষ্টে ভুগছে তা দূর করে দেই তাহলে তারা নিজেদের অবাধ্যতার স্রোতে একেবারেই ভেসে যাবে তাদের অবস্থা হচ্ছে এই যে আমি তাদেরকে দুঃখ কষ্টে ফেলে দিয়েছি তারপরও তারা নিজেদের রবের সামনে নত হয়নি এবং বিনয় ও দীনতাও অবলম্বন করে না তবে যখন অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে আমি তাদের জন্য কঠিন আজাবের দরজা খুলে দেব তখন অকস্মাৎ তোমরা দেখবে যে এ অবস্থায় তারা সকল প্রকার কল্যাণ থেকে حتاش <تصفيق> ويوريت هي هو الذي انشئنا لكم السمع والابصار وهو الذي انشئنا لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون وهو الذي زرعكم في الارض واليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار افلا تعقلون তিনি আল্লাহ যিনি তোমাদের শোনার দেখার শক্তি দিয়েছেন এবং চিন্তা করার জন্য অন্তকরণ দিয়েছেন तुमरा कम ही कृतज्ञ तुम पृथ्वी बुके छड़े दिए ताक से तुम्हरा एकत्रित ही जीवन दान करें मृत्यु दिन दिन रवर्तनता शक्र नियंत्रणाधीन एक तुम्हारे बोधगम्य है ना क्यों तरा से एक कथा जा पूर्व लोक तरा जख मोड़े मटी এবং অস্থি আমাদের করে উঠানো এগুলো নিছক পুরাতন কাহিনী ছাড়া আর কিছুই নয় তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা জানো তাহলে বলো এ পৃথিবী এবং এর মধ্যে যারা বাস করে তারা কার তারা নিশ্চয়ই বলবে আল্লাহর বলো তাহলে তোমরা সচেতন হচ্ছ না কেন তাদেরকে জিজ্ঞেস করো সাত আসমান ও মহান আরশের অধিপতি কে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ বল তাহলে তোমরা ভয় করনা কেন কুল্লু বিয়দিহি মালিকুতু কুল্লি শাইই ওয়া হুয়া ইয়াজির ওয়া লা ইউজারু আলাইহি ওয়া হুয়া ইয়াজির ওয়া লা ইউজারু আলাইহি ইনকুম তুম তা'লামুন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 তাদেরকে জিজ্ঞেস করো বলো যদি তোমরা জেনে থাকো কার কর্তৃত্ব চলছে প্রত্যেকটি জিনিসের ওপর আর কে তিনি যিনি আশ্রয় দেন এবং তার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না তারা নিশ্চয়ই বলবে এই বিষয়টি তো আল্লাহরের জন্য নির্ধারিত বলো তাহলে তোমরা বিভ্রান্ত হচ্ছ কোথায় থেকে যা সত্য তা আমি তাদের সামনে এনেছি এবং এরা যে মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ নেই আল্লাহ কাউকে নিজের সন্তানে পরিণত করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই যদি থাকত তাহলে প্রত্যেক ইলাহ নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং তারপর তারা একজন অন্যজনের উপর চড়াও হতো এরা যে সব কথা তৈরি করে তা থেকে আল্লাহ পাক পবিত্র প্রকাশ্য ও গোপন সব কিছু তিনি জানেন এরাজে শ্রীক নির্ধারণ করে তিনি তার ধরা ছোঁয়ার বাইরে ক রব্বি ইন্ন মা তুরিয়ানি মা ইউআদু রব্বি ফালা তাদআলনি ফিল কওমি যালিমিন ওয়া ইন্না আলা আন নুয়াকা মা না'দুহুম লাকাদিরুন হে মোহাম্মদ সাল্ল সাল্লাম দোয়া করো এই বলে হে আমার রব এদেরকে যে আজাবের হুমকি দেয়া হচ্ছে তুমি যদি আমার উপস্থিতিতে সে আজাব আনো তাহলে হে পারওয়ার দিগার आमा के जालिम दिर भुक्त आ जालिम अंतर्भुक्त करो ना और आसल व्यापार हे तुम्हार चोखे सामने आर से जिन आनारूर्ण शक्ति आर हुमकी ते दी हे मोहम्मद मंद के दूर कर सर्वोत्तम पद्धति तरा तुम सम्पर्ज कथा ता खूब भलोक जानी और दोआ करे हमार रब हमें शयतान्वर उस्कानी थे तुम्हारय चाह এমন কি হে পর সে আমার কাছে আসুক এ থেকেও তো আমি তোমার আশ্রয় চাই তো মানুষ বাস এরা নিজেদের কৃতিকর্ম থেকে বিরত হবে না এমন কি যখন এদের কারোর মৃত্যু উপস্থিত হবে তখন বলতে থাকবে হে আমার রব যে দুনিয়াটা আমি ছেড়ে চলে এসেছি সেখানেই আমাকে ফেরত পাঠিয়ে দাও আশা করি এখন আমি সৎ কাজ করবো কখনই নয় এটা তার প্রলাপ ছাড়া আর কিছুই নয় এখন এ মৃতদের পিছনে প্রতিবন্ধক হয়ে আছে একটি অন্তবর্তীকালীন যুগ বরজাক যা পরবর্তী জীবনের দিন পর্যন্ত থাকবে আলৈক বিহা তু কলিব তারপর যখনই সিংহায় ফুঁক দেয়া হবে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞেসও করবে না সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে তারা জাহান্নামে থাকবে চিরকাল আগুন তাদের মুখের চামড়া জ্বালিয়ে দেবে এবং তাদের চোয়াল বাইরে বের হয়ে আসবে তোমরা কি সব লোক নও জাদির কাছে আমার আয়াত শুনানো হলেই বলতে এটা মিথ্যা ক্বালু রব্বানা গালবাত আলাইনা শিহওয়াতুনা ওয়া কুন্না কাওমান দাল্লিন رَبَّنَا أَخْرِجْنَا مِنْهَا فَإِنْ أَعُدْنَا فَإِنَّا ظَالِمُونَ قَالَ اخْسَؤُوا فِيهَا وَلَا تُكَلِّمُون إِنَّهُمْ كَانَ فَرِيقٌ مِنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خير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 हेर रब हमारे दुर्भाग्य गल्ला सत्य विभ्रांत सम्प्रदाय हे परवार दिगार एखे एखान बरकर दाओ आपने अपराध करी तालीम हब आल्ला जवाब देवें दूर जाओ हो जाओ आम सामने थे पढ़े थको और ही मध्य एवं कथा बोनर तुम्हरा हार যখন আমার কিছু বান্দা বলত হে আমাদের রব আমরা ইমান এনেছি আমাদের মাফ করে দাও আমাদের প্রতি করুণা করো তুমি সকল করুণাশীলের চাইতে বড়ো করুণাশীল তখন তোমরা তাদেরকে বিদ্রুপ করতে এমন কি তাদের প্রতি জী তোমাদের আমার কথাও ভুলিয়ে দেয় এবং তোমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকতে আজ তাদের সে সবরের ফল আমি এ দিয়েছি যে তারাই সফল কাম जिज्ञे करी जिज्ञेस कर नीन فَحَسِبْتُمْ انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش العظيم لا اله الا هو رب الكريم ومن يدعو مع الله الهان اخر لا برهان له به فانما حسابه عند ربه আল্লাহ বলবেন অল্পক্ষণি অবস্থান করেছিলে হায় যদি তোমরা এ কথা সে সময় জানতে তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনো আমার দিকে ফিরে আসতে হবে না কাজেই প্রকৃত বাদশাহ আল্লাহ হচ্ছেন উচ্চতর ও উন্নতর তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সম্মানিত আরসের তিনি মালিক এবং যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে যার পক্ষে তার কাছে কোনো যুক্তি প্রমাণ নেই তার হিসেব রয়েছে তার রবের কাছে এ ধরনের কাফের কখনোই সফল কাম হতে পারে না হে মুহাম্মদ বলো হে আমার রব ক্ষমা করো ও করুণা করো এবং তুমি সকল করুণাশীলের চাইতে বড়ই করুণাশীল